ডিজিটাল স্বাক্ষর আমাদের শ্রেণী শ্রেণীবিন্যাসের আইনি বিভাগের বাইরেও এর ব্যাপক প্রভাব রয়েছে কারণ এটি ইন্টারনেটে পরিচয় গোপন রাখা এবং প্রমাণীকরণের বিশেষটিকে নির্দেশ করে যা সরাসরি ইন্টারনেট পরিচালনার উপাদানগুলিকে সাইবার অপরাধ কর আরোপ ইত্যাদি প্রভাবিত করে ডিজিটাল স্বাক্ষর হল ই ইকমার্সের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি অনলাইন লেনদেনের জন্য ব্যবহারকারীর প্রমাণীকরণের একটি পদ্ধতি এই বিভাগে আমরা একটি ডিজিটাল স্বাক্ষর প্রোটোকল প্রদর্শন করব যার নাম এফডিএ ফডে একুশ সিএফআর ফ্র এগারো ভিডিও সাত মিনিট ছাপ্পান্ন সেকেন্ড একুশ সিএফআর পার্ট এগারো কি একুশ সিএফআর পার্ট এগারো হল কোড অফ ফেডারেল রেগুলেশনস ফ্র এর একটি বিভাগ যা ইলেকট্রনিক রেকর্ড এবং ইলেকট্রনিক স্বাক্ষর ব্যবহারের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসনের ফডে নির্দেশিকা নির্ধারণ করে প্রশ্ন একুশ সিএফআর এগারোয়ের প্রযোজনীয়তাগুলি কি কি। উত্তর একুশ সিএফআর এগারোয়ের নির্দেশনা অনুযায়ী বদ্ধ কম্পিউটার সিস্টেমগুলিতে সিস্টেমের ডেটা সুরক্ষিত করার জন্য প্রযুক্তিগত এবং পদ্ধতিগত নিয়ন্ত্রণের একটি সংকলন থাকতে হবে উন্নুক্ত কম্পিউটার সিস্টেমগুলিতেও সমস্ত রেকর্ড খাঁটি অবিক্ষিত এবং প্রযোজ্য ক্ষেত্রে গোপনীয়তা নিশ্চিত করার জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকতে হবে প্রশ্ন কোন কম্পিউটার সিস্টেমগুলিকে একুশ সিএফআর এগারোয়ের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে উত্তর যে সকল কম্পিউটার সিস্টেম গুণগত মান নির্ধারণের জন্য ব্যবহৃত ডেটা সংরক্ষণ করে অথবা যে ডেটা এফডিএ রিপোর্ট করা হবে সেই সকল কম্পিউটার সিস্টেমকে অবশ্যই একুশ সিএফআর এগারোয়ের সাথে সংগতিপূর্ণ হতে হবে পরীক্ষাগারের ক্ষেত্রে এর মধ্যে গুণমান নিরাপত্তা শক্তি কার্যকারিতা বা বিশুদ্ধতা নির্ধারণের জন্য ব্যবহৃত পরীক্ষাগারের সমস্ত ফলাফল অন্তর্ভুক্ত ক্লিনিক্যাল পরিবেশের ক্ষেত্রে এর মধ্যে গুণমান নিরাপত্তা বা কার্যকারিতা নির্ধারণের জন্য ব্যবহৃত ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হিসেবে রিপোর্ট করা সমস্ত ডেটা অন্তর্ভুক্ত উৎপাদন পরিবেশের ক্ষেত্রে এর মধ্যে পণ্যমুক্তি এবং পণ্যের গুণমান সম্পর্কিত সমস্ত সিদ্ধান্ত অন্তর্ভুক্ত প্রশ্ন কম্পিউটার সিস্টেম ভ্যালিডেশন কি উত্তর ভ্যালিডেশন হল সিস্টেমের প্রয়োজনীয়তার একটি নিয়মতান্ত্রিক নথিবদ্ধকরণ যার সাথে নথিবদ্ধ পরীক্ষার মাধ্যমে এটি প্রদর্শন করা যে কম্পিউটার সিস্টেমটি নথিবদ্ধ প্রযোজনীয়তাগুলি পূরণ করে এটি একুশ সিএফআর এগারোয় সঙ্গতিপূর্ণ হওয়ার জন্য চিহ্নিত প্রথম প্রযোজনীয়তা ভ্যালিডেশন এর জন্য সিস্টেমের মালিককে প্রযোজনীয় স্পেসিফিকেশন এবং পরীক্ষার প্রোটোকল সহ ভ্যালিডেশন নথিগুলির সংগ্রহ রক্ষণাবেক্ষণ করতে হবে কম্পিউটার সিস্টেম ভ্যালিডেশনের প্রযোজনীয়তা সম্পর্কে আরও তথ্য প্রশ্ন সঠিক রেকর্ড তৈরি বলতে কি বোঝায় উত্তর সঠিক রেকর্ড তৈরি বলতে বোঝায় যে সিস্টেমে প্রবেশ করানো রেকর্ডগুলি অপ্রত্যাশিত পরিবর্তন বা অনুলিখিত পরিবর্তন ছাড়াই সম্পূর্ণভাবে পুনরুদ্ধারযোগ্য হতে হবে এটি সাধারণত সিস্টেমে প্রবেশ করানো রেকর্ডগুলি সঠিকভাবে প্রদর্শিত এবং সিস্টেম থেকে সঠিকভাবে রপ্তানি করা যাচাই করার মাধ্যমে পরীক্ষা করা হয় সঠিক রেকর্ড তৈরির প্রয়োজনীয়তা সম্পর্কে আরও তথ্য প্রশ্ন কীভাবে রেকর্ডগুলি সুরক্ষিত রাখতে হবে উত্তর ইলেকট্রনিক রেকর্ডগুলি অবশ্যই অবিকৃত থাকতে হবে এবং রেকর্ড সংরক্ষণের সময়কালে সহজেই ব্যবহারযোগ্য হতে হবে এটি সাধারণত প্রযুক্তিগত এবং পদ্ধতিগত নিয়ন্ত্রণের সংমিশ্রণের মাধ্যমে করা হয় রেকর্ড সুরক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে আরও তথ্য প্রশ্ন সীমিত সিস্টেম অ্যাক্সেস কি উত্তর সিস্টেমের মালিকদের অবশ্যই দেখাতে হবে যে তারা জানেন কে তাদের সিস্টেমের ডেটা অ্যাক্সেস করছে এবং পরিবর্তন করছে যখন প্রযুক্তিগতভাবে নিয়ন্ত্রিত হয় তখন এটি সাধারণত সমস্ত ব্যবহারকারীর সিস্টেমে প্রবেশের জন্য স্বতন্ত্র ব্যবহারকারী আইডি এবং পাসওয়ার্ড থাকার প্রয়োজনীয়তার মাধ্যমে প্রদর্শিত হয় সীমাবদ্ধ সিস্টেম অ্যাক্সেসের প্রয়োজনীয়তা সম্পর্কে আরও তথ্য প্রশ্ন অডিট ট্রেইল কি উত্তর অডিট ট্রেইল হল একটি প্রোগ্রামের অভ্যন্তরীণ লগ যা সিস্টেমের ডেটাতে সমস্ত পরিবর্তন রেকর্ড করে ডেটাতে করা সমস্ত পরিবর্তন অডিট ট্রেয়েলের রেকর্ড করা হয়েছে তা প্রদর্শন করে এটি পরীক্ষা করা হয় অডিট ট্রাইল সম্পর্কে আরও তথ্য প্রশ্ন অপারেশনাল সিস্টেম চেক কি উত্তর অপারেশনাল সিস্টেম চেকগুলি গুরুত্বপূর্ণ সিস্টেম কার্যকারিতার অনুক্রম প্রযোগ করে এটি দেখিয়ে প্রদর্শিত হয় যে ব্যবসা ওয়ার্কফ্লোগুলি অবশ্যই অনুসরণ করতে হবে উদাহরণস্বরূপ ডেটা পর্যালোচনা করার আগে অবশ্যই এটি সিস্টেমে প্রবেশ করাতে হবে অপারেশনাল সিস্টেম চেক সম্পর্কে আরও তথ্য প্রশ্ন ডিভাইস চেক কি উত্তর ডিভাইস চেক হলো ডেটা ইনপুট এবং অপারেশনাল নির্দেশাবলির বৈধতা নিশ্চিত করার জন্য পরীক্ষা সাধারণভাবে বলতে গেলে অফনি অভনি সিস্টেমগুলি কিবোর্ড মাউস ইত্যাদি পরীক্ষা করার পরামর্শ দেয় না কারণ এই ইনপুট ডিভাইসগুলি অন্যান্য পরীক্ষার মাধ্যমে অন্তর্নিহিতভাবে পরীক্ষা করা হয় তবে যদি বিশেষ ইনপুট ডিভাইস অপটিক্যাল স্ক্যানার পরীক্ষাগারের সরঞ্জাম ইত্যাদি থাকে তবে সিস্টেম ইনপুটগুলির নির্ভুলতা নিশ্চিত করার জন্য এই ডিভাইসগুলি পরীক্ষা করা উচিত ইনপুট এবং ডিভাইস চেক সম্পর্কে আরও তথ্য প্রশ্ন একুশ সিএফআর হেফর এগারোয়ের সাথে সংগতিপূর্ণ প্রোগ্রামগুলির জন্য কি প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে উত্তর ব্যবহারকারীদের কম্পিউটার সিস্টেম ব্যবহারের জন্য শিক্ষা প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা থাকতে হবে সাধারণত প্রশিক্ষণ আপনার কোম্পানির প্রশিক্ষণ পদ্ধতির মাধ্যমে কভার করা যেতে পারে একুশ সিএফআর এগারোয়ের জন্য প্রয়োজনীয় শিক্ষা প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা সম্পর্কে আরও তথ্য প্রশ্ন ইলেকট্রনিক স্বাক্ষর ব্যবহারের জন্য দায়বদ্ধতা নীতি কী উত্তর ব্যবহারকারীদের অবশ্যই বলতে হবে যে তারা সচেতন যে তারা সিস্টেমে প্রবেশ করানো বা সম্পাদনা করা সমস্ত ডেটার জন্য দায়ী এটি প্রযুক্তিগতভাবে সিস্টেমে স্বাক্ষর করার সময় শর্তাবলী গ্রহণের মাধ্যমে অথবা প্রশিক্ষণ পদ্ধতির অংশ হিসেবে এই দায়িত্ব নথিভুক্ত করার মাধ্যমে অর্জন করা যেতে পারে ইলেকট্রনিক স্বাক্ষর ব্যবহারের জন্য নীতিমালা সম্পর্কে আরও তথ্য প্রশ্ন একুশ সিএফআর এগারোয়ের সাথে সংগতিপূর্ণ প্রোগ্রামগুলির জন্য কি কি ডকুমেন্টেশনের প্রয়োজনীয়তা রয়েছে উত্তর ডকুমেন্টেশন অবশ্যই বিদ্যমান থাকতে হবে যা সিস্টেম অপারেশন এবং রক্ষণাবেক্ষণ সংজ্ঞায়িত করে সাধারণত এই প্রয়োজনীয়তাগুলি কোম্পানির ডকুমেন্ট নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে পূরণ করা হয় ডকুমেন্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে আরও তথ্য প্রশ্ন ইলেকট্রনিক স্বাক্ষরের জন্য প্রযোজনীয়তাগুলি কি কি উত্তর সমস্ত ইলেকট্রনিক স্বাক্ষরে অবশ্যই স্বাক্ষরকারীর মুদ্রিত নাম স্বাক্ষর করার তারিখ সময় এবং ইলেকট্রনিক স্বাক্ষরের অর্থ অন্তর্ভুক্ত থাকতে হবে রেকর্ডের মানুষের পাযোগ্য আকারে অন্তর্ভুক্ত থাকতে হবে ইলেকট্রনিক স্বাক্ষরগুলি অবশ্যই তাদের রেকর্ড থেকে পৃথক করা যাবে না অবশ্যই একজন একক ব্যবহারকারীর জন্য অনন্য হতে হবে এবং অন্য কেউ ব্যবহার করতে পারবে না ব্যবহারকারীকে অনন্যভাবে শনাক্ত করার জন্য বায়োমেট্রিক্স ব্যবহার করতে পারে যদি বায়োমেট্রিক্স ব্যবহার করা না হয় তাদের কমপক্ষে দুটি স্বতন্ত্র শনাক্তকারী প্রযোজন উদাহরণস্বরূপ ব্যবহারকারী আইডি এবং একটি গোপন পাসওয়ার্ড প্রশ্ন একুশ সিএফআর এগারোতে কি পাসওয়ার্ড বা শনাক্তকরণ কোডগুলির জন্য কোনো প্রয়োজনীয়তা আছে উত্তর হ্যাঁ নিম্নলিখিতগুলি নিশ্চিত করার জন্য পদ্ধতিগত নিয়ন্ত্রণ বিদ্যমান থাকা উচিত কোনো দুই ব্যক্তির একই ব্যবহারকারী আইডি এবং পাসওয়ার্ড নেই পাসওয়ার্ডগুলি পর্যায়ক্রমে পরীক্ষা করা হয় এবং ম্যাচ শেষ হয় হারানো চুরি হওয়া বা অনুপস্থিত পাসওয়ার্ডগুলি নিষ্ক্রিয় করার জন্য ক্ষতি ব্যবস্থাপনা পদ্ধতি বিদ্যমান সূত্র দ্য কিউসাইন দ্য কিজেন আগস্ট দুই হাজার বিশ একুশ সিএফআর ইতিহাস সম্পর্কে আরও পড়ুন ডিজিটাল স্বাক্ষর কি এবং সেগুলি কিভাবে কাজ করে তা ব্যাখ্যা করে এমন আরেকটি ছোট ভিডিও ক্লিপ দুই মিনিট একান্ন সেকেন্ড কানাডার প্রেক্ষাপটে ডিজিটাল আইডি এন্ড অথেন্টিকেশন কাউন্সিল অফ কানাডা ডিয়াক সভাপতি জনি ব্রেনানের এই গল্প এবং ভিডিওটি দেখুন তিনি বলেছেন যে পরিচয় ব্যবস্থাপনা হল একটি দ্বিট সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা জাল তৈরির মূল উপাদান বিশেষ করে মহামারীর সময়ে তবে একটি শক্তিশালী কাঠামো প্রতিষ্ঠার জন্য সক্রিয় অংশগ্রহণ এবং শিক্ষাদানও গুরুত্বপূর্ণ উপাদান